ফ্রি চিন চৌ নিনু কিন্ন ও কি চা বিখ্যান ফল সমুল্লাহরীম আলহামদুলিল্লাহ রবিলাম মসল্লাহ ও আল আল মহম্ম তালা ও আলআ ইব্রাহিম الله مبارك على محمد وعلى آل محمد كما قارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد المجيد سمعني تو مسلم سمعك عليكم ورحمة الله وبركاته احنا درسامني محرم ماشك لك خوري اكتر حديث پات کرو ابان تاق باباب تو شنكت في طول درقو الله الرسول موسى عليه السلام আল্লাহর রসুল মুসা আলী ইসলাম আসুরার দিনে আল্লাহর কৃতজ্ঞতা এবং সুক্রিয়া আদায় করার জন্য রোজা রেখেছিলেন এই ক্ষেত্রে অনেক নির্ভরযোগ্য হাদিস এসেছে এসেছে এই সমস্ত বিষয়কে লক্ষ্য করে অনেক হাদিস আপনাদের সামনে পাঠ করতে পারা যাবে কিন্তু যেহেতু সময়ের অভাব এই জন্য একটি মাত্র হাদিস আপনাদের সামনে তুলে ধরব حديث يتشان عبدالله بن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قدم المدينة فوجد اليهود صياما يوم عشراء فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تسومونه فقالوا هذا يوم عظيم أنج الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصامه موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بسيامه رواه الإمام مسلم في صحيحه मदिन आगमन कर देखते पे तरा असुरे रोजा रख तक तरजा पालन करा उत्तरे यहाँ महामर्दापूर्ण दिवस ये महान अल्लाहत बारकवा तला महान अबी मूसा के और जी के परित्राण दान कर এবং ফেরাম ও তার জাতিকে পানিতে ডুবিয়ে ধ্বংস করেছিলেন তাই মহান মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য রোজা পালন করেছিলেন সুতরাং সুতরাং মহান আল্লাহর শুক্রিয়া আদায় স্বরূপ আমরা রোজা পালন করি এটা কারা বলল ইহুদিরা বলল এর উত্তরে আল্লাহর রসুল সাল্লাহ আলিহাসাল্লাম स्वयं रोजा रेखे रखार निर्देश दिए हादी मुस्लिम शरीर हादिस नम्बर एक सौ आठा हाई एन ब्राकेट मध्य এক হাজার একশো নম্বর হাবিস আর শাহী বখারি শরীফের মধ্যে দেখতে পারেন এই হাদিসটি তিন নম্বর হাদিস তবে হাদিসের শব্দগুলি শহীদ মুসলিম থেকে নেওয়া হয়েছে এই হাদিসটির দ্বারা আমরা জানতে পারলাম যে আসুরার দিনে রোজা রাখা আমাদের নবী করিম সাল্লাহআলামের সন্ন্যাক মুসা আলি সালামের সুন্নাথ আর সাহাবাহী রামও এই রোজাটি রেখেছেন এমনকি অত্যন্ত সম্মানিত দিন সুতরাং এই দিনে আমরা আমরাও রোজা রাখবো বরং রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরা রোজা ফরজ ছিল মুসলিম জাতির উপর রমজান মাস যখন রমজান মাসে রোজা যখন ফরজ করা হলো তখন আশুরা রোজা নফল হিসাবে পরিগণিত হল সুতরাং আমরা নফল রোজা হিসাবে আশুরা রোজা রাখতে আশুরা রাখার সঠিক নিয়ম জেনে রাখা উচিত কতগুলি হাদিসকে লক্ষ্য করে বা কতগুলি হাদিসের আলোকে এই কথাটি বলা যেতে পারে যে মহরম মাসের নয় এবং দশ তারিখে রোজা রাখা উত্তম হাদিসকে লক্ষ্য করে এই কথাটি বলা যেতে পারে যে মাসের এবং রোজা রাখা উত্তম এটি একটি বিষয় আবার এটাও চলবে যে শুধু মহরম মাসের দশ তারিখে আমরা রোজা রাখি আর তৃতীয় বিষয়টি হলো এই যে মহরমাসুর আর মহরমে রোজা রাখার হাতিস্টির মধ্যে একটু দুর্বলতা রয়েছে সম্মানিত মুসলিম সমাজ আমরা এই মাসে আশুর রোজা তো রাখবো এবং আশুর আর সঙ্গে সঙ্গে যত পারব অন্যান্য আরো নফল রোজা রাখার চেষ্টা করব আল্লাহ তকালা আমাদেরকে যেন পবিত্র করে দেন এই রোজার দ্বারা সৎকর্মের দ্বারা এবং আল্লাহ তকা তাল যেন আমরা নৈকট্য লাভ করতে পারি এই তফিক যেন আল্লাহ তালা আমাদের সকলকে প্রদান করেন এই বলে আমি শেষ করলাম আসাল রহমতুল্লাহ